সম্মানিত পাকের উনসত্তর নম্বর সৌরা এবং আয়াত এই সুরাটি মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে এবং এই সুরার নাম হচ্ছে আল হাক এবং এই হাক কথাটি তিনবার এসেছে প্রথম তিনটি আয়াতে। আলহাক্ক এই আলহাক্কা শব্দের অর্থ কি এর উচ্চারণ যেমন লম্বা এবং শক্ত তার অর্থ তেমন যেটা হাক্কা কুল আসমা ইয়ামাক্কা হচ্ছে কেয়ামতের অন্যতম একটি নাম তেয়ামতের বেশ কয়েকটি নাম আছে একটা হলো আল কেয়া আর ভিতেই আরেকটি শব্দ আছে আস আরেকটি পাওয়া গেছে আল হাক আরেকটি আছে আল ওয়াকি আহ এইরকম বিভিন্ন সুরার শুরুতে যে নামগুলো দেখেছেন এগুলো সবগুলো কেয়ামতের বিশেষণ হিসাবে ব্যবহৃত হয়েছে তো হাক্কা শব্দের এমনি ডিকশনারিতে অর্থ কি হাক্কা মানে হাকিকত থেকে অর্থাৎ যে বিষয়টা অত্যন্ত সত্য এবং যেটা হাক্কা কুলওয়াল যেখানে আল্লাহ তালার যে সমস্ত শক্ত কথাগুলো তিনি বলেছেন শাস্তি দেওয়ার জন্য অপরাধীদেরকে এগুলা যেদিন ঘটবেই সত্যিকারভাবেই ঘটবে এটা হাকিকত হয়ে যাবে এই মহা ঘটনা ঘটবে এই ঘটাকে বোঝানোর জন্য যে বিষয়টা যে শব্দটা ব্যবহৃত সেটা হচ্ছে আল হাক অর্থাৎ আল্লাহ তালার এই সমস্ত যে আগাম সাবধান সাবধানবাণী তিনি করেছেন কি হবে কেমতের দিন চন্দ্র সূর্য তারা নক্ষত্র সব কিছু ধ্বংস হয়ে যাবে এই পৃথিবীটি সব শেষ হয়ে যাবে ফান সব কিছু চূর্ণ বিচূর্ণ একদম শেষ হয়ে যাবে এই যে সমস্ত কথা আল্লাহ তালা বলেছেন আর হাক্কা এগুলো হয়েই যাবে এগুলো ঘটেই যাবে এগুলো সত্যভাবে প্রমাণিত হবে এই বিষয়টা বোঝানোর জন্য হচ্ছে আল্হাক এখন এই কথা দিয়ে শুরু করার কারণ কি কারণ হচ্ছে যে রাসুল উল্লাহ সাল আলাই যখন দাওয়াত দিলেন মক্কার জমিনে যে তোমরা তালার প্রতি ইমান আনো এক আল্লাহকে ইবাদত কর এটা হচ্ছে তাওদ আর আমার প্রতি ইমান আনো আমি আল্লাহ তালার পক্ষ থেকে নাবি রাসুল ইসি প্রেরিত হয়েছে। এটা হচ্ছে আর যদি তোমরা আল্লাহ তালার প্রতি আনো আখেরাতে তোমাদের জন্য জান্নাত রয়েছে আর যদি তোমরা আল্লাহ অস্বীকার করি আমাকে নাম আনো আমার সঙ্গে আল্লাহ সঙ্গে বেয়াদাবি কর। তাহলে তোমাদের জন্য আখেরাতে শাস্তি রয়েছে জাহান্নাম রয়েছে তো এই আখেরাতের কথাটা হচ্ছে এটা হচ্ছে আরেকটি বিষয় আখেরাত এখন তারা কাফেরা এই যে আখেরাতে ওনা রসুল্লাহ সাল্লা সঙ্গে কথা না শুনলে কোনো অসুবিধা হবে সেখানে বিচার হবে হিসাব হবে আবার হাজিরা দেওয়া লাগবে আখেরাতের এই বিষয়টাকে তারা মানতে রাজি হলো না অস্বীকার করলে এইগুলো সব খামাখা আমাদেরকে ভয় দেখায় কিসের আবার আখেরাত মানুষ মরে গেলে শেষ হয়ে যায় এ মাটি মানুষকে খেয়ে ফেলে রমিন হয়ে যায় এই মানুষকে আবার জিন্দ করা এটা কি সম্ভব কোনটা কি মানত না আখেরাত কে অস্বীকার করতো সেজন্য আল্লাহ মনে করে দিচ্ছেন শোনো আখেরাত হবে তেমত হবে হাসর হবে মিজান হবে হিসাব হবে আমল নামা সব তোমাদেরকে দেওয়া হবে বলছে আছে আসে আছে আসে জাহান্নামা আসকে এই সবগুলো হয়ে ছাড়বে আল্হ সবগুলো হক হিসাবে প্রমাণিত হয়ে যাবে তাদের এই আখরাতের অবিশ্বাসকে আল্লাহ রবীন্দন সাবধান করে দিচ্ছেন যে তোমরা খবরদার আখরাতের কঠিন দিনের একটি দৃশ্য আমি তোমাদেরকে বলি তোমরা শুনো এগুলো ঘটবে রাজা বলে আসতেছি সামনে বলছি এগুলো হবে কি কি হবে তার কথা আল্লাহ আল্লাহতালা একটু পরে বলবেন তার আগে আল্লাহ তালা আখরাতের দৃশ্যের আগে বলেন যে বড় কেয়ামত কেমনি হবে তোমাদের বিশ্বাস হয় না পৃথিবীতে আমি ছোট ছোট কেয়ামত দেখিয়েছি কেয়ামত ঘটেছে নুহ আলাম কেয়ামতের মতো দুনিয়া কত মানুষকে শেষ করে দিয়েছে কৌমি আদ কৌমি সামুদ্রীর উপরে কেয়ামত এসেছিল হাইতিতে ছোটখাটো কেয়ামত এসেছে ভূমিকম্প কত লোক মেরেছে সুনামির কেয়ামত হয়েছে এই জন্য ছোট ছোট ঘটনাগুলো এই যে প্রাকৃতিক দুর্যোগ নামে তোমরা বলো এগুলো যে ঘটে এগুলো এই যারা অস্বীকার করেছে অনেক কাফেরদের জীবনে আল্লাহ এবং তার রাসুলের সঙ্গে বেয়াদবী করার কারণে তাদের উপরে কি সাংঘাতিক বিপদ আপদ আজাদ ছোট ছোট কেয়ামত এসেছে তোমরা বড় কেয়ামতকে ডিনাই করো তোমাদের জীবনে ছোট কেয়ামত এসে তোমাদেরকে শেষ করে দিতে পারে। কিছু এক্সাম্পল নাও কিভাবে ঘটেছে এক একটি কাফের জাতির উপরে এক একটি অস্বীকারী জাতির উপরে পড়েছে তাদের কথা শোনাও আহ আ জাতি এরকম কারণ কেয়ামতের আরেক নাম আল করুকরিয়াহ যেটা সারা দুনিয়াকে একদম লণ্ড ভণ্ড করে দেবে এই কেমতকে অস্বীকার করেছিল আখেরাত কে অস্বীকার করেছিল দুইটি বড় বড় জাতি হে করা তোমাদের আগে আরো শক্তিশালী দুটো জাতি ছিল সামুদ এবং আদ। দুই আদায় দুইজন সালে আলহালাম এসেছিলেন সামুদের কাছে আর আদের কাছে কে এসেছিলেন হ্যাঁ লুত আলাই সাল ও সালাম এসেছিলেন এই যে দুটো জাতি এসেছিলেন দুটো জাতির কাছে দুজন রসুল এসেছিলেন তাদেরকে তারা অস্বীকার করার কারণে কি আজাবে নিপতিত হয়েছে তোমরা সেটা শুনো শুনি চিন্তা করে দেখো তোমরা কি সংশোধন হবা তারা করেছিল। সামুদ জাতিকে নবীর সঙ্গে বেয়াবি করার কারণে কোফরি করার কারণে সীমা লঙ্ঘন করার কারণে তারা হালাক হয়ে গেছে তিয়া দ্বারা শব্দের অর্থ চিৎকার। বলন্দ আওয়াজ বিকট চিৎকারকে আরবিতে বলা হয় সাইহা সামুদ জাতিকে সালে অনেক দিন দাওয়া দিয়েছিল তারপরে আল্লাহ মর্যাদা তারা চেয়েছিল যে পাহাড় শক্ত চাটান বিদীর্ণ করে যদি একটা গর্ভবতী উঠ বেরিয়ে আসে পাহাড়ের পাথরের ভিতরে থেকে আজগভীভাবে এরকম মর্যাদা দেখাতে পারো তাহলে তুমি তো নবী এটা বিশ্বাস করবো তিনি বলেন বিশ্বাস করবে আল্লাহ তালা কিন্তু তোমরা চাইলে আল্লাহ তালা মর্যাদা দেখিয়ে দেবেন হ্যাঁ বিশ্বাস করব। তখন সেই উট বেরিয়ে আসলো গর্ভবতী উঠ বিশাল আকারের উঠ শুকনা পাথরের মধ্য থেকে বেরিয়ে আসলো পাথর সেদ করে বেরিয়ে আসলো এত বড় উট এবং চলে আসলো এখন এই উটের সাইজ অনেক বড় ছিল তারা বলেছিল বিশাল উট আল্লাহ তালা দিয়েছিল বিশাল উঠ উঠনি এটা এত খাওয়া দাওয়ার এত পানি লাগে তাদের এলাকার যে বড় কুয়া ছিল সারা গ্রামের লোক যে কুয়ার থেকে পানি খেতো তাদের ছাগল গরু ভেড়া পানি খেত উঠ সেই জায়গা থেকে উঠকে পানি খেতে হবে আল্লাহ তালার পক্ষ থেকে নবী আলাইস্লাম বললেন এই উঠ তোমাদের জন্য পরীক্ষা উটের সঙ্গে যদি তোমরা দুর্ব্যবহার করো তাহলে তোমাদের পর আজাব চলে আসবে আর এই উঠকে মেনে ইমান এনে ফেলো যে আল্লাহ মর্যাদা মেনে নিয়েছি নবীকে স্বীকার করলাম তাহলে তোমরা বেঁচে যাবে তখন তারা ইমান তো আনলোই না এরপরে তারা ষড়যন্ত্র করা শুরু করে দিল কারণ এই উটের এত পানির দরকার সারা গ্রামের ছাগল গরু ছাগলের পানি একদিন খাওয়া লাগে আর উটের পানি একাই আরেকদিন খাওয়া লাগে লাগে। কুয়ার পানি তার পুরোটা আর বাকি আরেক দিন তাদের গরু ছাগলের নিজেদের জন্য খাওয়ার নিতে হয় এত পানিই খায় আল্লাহ তালার মজা দেখতে চাইলে এটা যেন ট্যাক্স দেওয়া লাগে তো আল্লাহ তালা দিলেন তারাও দেখলো চিন্তা করল যে কি করা যায় এখন এই উঠ চাইছি এটা নিয়ে তো বিপদে এই উঠকে কি করা যায় সব পানি খেয়ে ফেলে কুয়ার পানি একদিনে শেষ হয়ে যায় পরের দিন আবার পানি আসলে তারপরে তারা নিজেরা ব্যবহার করে এই ঘটনা পুরো মধ্যে আবার আসবে মুক্তাচর ভাবে বলি তখন তারা চিন্তা করল যে এই উঠকেও হত্যা করতে হবে উঠটা কি কিল করতে হবে একদিন রাত্রে তাদের কয়েকজন ক্রিমিনাল বড় মস্তান গডফাদার যেগুলো ছিল সন্ত্রাসী বড় এইগুলা মিলে এই উঠকে হত্যা করে ফেল তখন সালে আল্লাহ সাল্লাম বললেন যে সেম্লাঙ্গন করতে করতে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে আর মাত্র তিন দিন পৃথিবীতে দানা পানি যা খাবার খেয়ে নাও তোমাদের সময় শেষ এরপরে আল্লাহর আজাব এসে গেল সে আজাবটা যখন এসেছিল বিকট চিৎকার এত বড় আওয়াজ এসেছিল আওয়াজে তাদের প্রথমে কানের তালা লেগে গেল কান ফেটে গেল এবং এরপরে আসলো তুফান এরপরে আসলো ভূমিকম্পে তারা সবাই শেষ হয়ে গেল চিরেদ সব শেষ আর একটা বাকি থাকে এই ছিল সামুদ জাতির সীমালঙ্গনের আদাব এরপরে আব জাতির আম্মা এরপরে এই আপ জাতির কাছে হুদ আলাই এসেছিলেন তিনি তাদেরকে দাবাত দিলেন একই অবস্থা তারা সেমাঙ্কন করতে করতে করতে করতে এবারে হুদ আল্লাহ সাল্লামকে তারা দুশ্মনী করতে করতে অনেক কিছু তারা করল শেষ পর্যন্ত আল্লাহআ সিদ্ধান্ত নিলেন তাদের আজাবের সময় হয়ে গেছে তিনি নোটিশ দিয়ে দিলেন যে এই যে তুফান আসবে আজাব আসবে তোমরা সেখানে শেষ হয়ে যাবে এরপরে আল্লাহ পাঠিয়ে দিলেন আতিয়া। আতাস পাঠালেন রিহা হাওয়া আরবিতে বাতাসকে বলে কিন্তু হাওয়াটা যখন শক্ত হয়ে যায় তুফান তখন সেটাকে বলা হয় রিহা উইন্ড য এত ঠান্ডা আর এত জোরে আসলো যে এই আওয়াজ বাতাসের আওয়াজ আর তীব্র গতি আর এই সাইক্লোন তাদের কলজাকে মনে হয় দিল অন্তর থেকে কলিজা বের হয়ে যাচ্ছে ভয়ে এবং বিপদের কারণে আর এত ঠান্ডা ছিল। আলাইহিম ছিলমাতিনওয়ালা বার আকা আতিয়া শব্দ অর্থ হলো যে এত শক্ত বাতাস যে বাতাসের মধ্যে কোন রহমত নাই বিনা রহমতে এই বাতাস কতক্ষণ চলল তাদের উপরে চলতে থাকলো সাত রাত আট দিন ব্যাপী রাত ছিল সাতটা দিন পড়েছে আটটা এই সমানে চললো কন্টিনিউলি কোনো ব্রেক নাই এই তুফান এক নাগারে যদি সাত দিন সাত রাত আট দিন চলে এক না কোন থামা থামি নাই তাহলে অবস্থা কি বুঝেন কৌমাফি হরা আপনি দেখতেন যদি সমস্ত লোকগুলো তাদের এবারে তাদের এই আসারতে আসারতে বাতাস তাদেরকে জমিনের উপরে সাইকলোন আসারতে আসারতে তাদেরকে সবগুলো এক মাটির উপরে মরা লাশ ফেলে দিল শুধু লাশ পরে থাকে নাই কিরকম লাশ তারা এমন লাশ দেখতে এগুলো মানুষ না মনে এগুলো খেজুর গাছের মাথা কেটে ফেলে দিলে গোড়া পরে থাকে যে মনে যেন সব গাছের গোড়া পড়ে আছে তার কারণ কি এমন ভাবে উল্টা পাল্টা করে আসার দিয়েছে আর মাথা নিচের দিকে পা উঠাই দিয়ে এরকম করে আসার দিচ্ছে মাথার মগজ বের হয়ে মাথার কাণ্ড আছে না আর এই কয়েকদিন আসারতে আসারতে শেষ পর্যন্ত ফুলে টুলে গোল গাল হয়ে মোটামুটি খেজুর গাছের মতো পড়ে আছে এখন আর কোন ছবি বলতে কিছু চেহারা নাক চোখ এগুলো মানুষের কোন আকৃতি আর নাই সব শেষ এমন শাস্তি আল্লাহ এই যে আমি আজাব দিলাম কমে আদকে আপনি যদি দেখতেন তাদের কি কোনো কিছু বাকি আছে আর বাকিয়া বাকি আরবি শব্দ আর কিছু বাকি ছিল না তাদের কিচ্ছু বাকি ছিল কিছুই বাকি ছিল না সবগুলোকে শেষ করে দিয়েছে কোনোটা পালিয়ে পুলিয়ে কোন জায়গায় মাথা গুজিয়ে থাকবে আমাদের দেশে দেখা যায় যে আসলেও আপনার ওই ভূমিকম্প আসলেও কোন সময় দেখা যায় বিল্ডিং এর কোন আছে পাওয়া গেছে ওইখানে আরেকটা পড়ে আছে কোন কোনো জায়গায় দুই চারটা ফাঁকে ফুঁকে বেঁচে যায় ওখানে ফাঁকে ফুঁকে একটাও বাকি ছিল না কোনো ফাঁক ফুকর নাই সবগুলোকে ধরে ধরে শেষ পৃথিবীতে শুধু আদ এবং সামুদ জাতি না অনেক বড় বড় ক্রিমিনাল কাউম অনেক বড় বড় সন্ত্রাসী পৃথিবীতে এসেছে তার মধ্যে অন্যতম আরেক গোষ্ঠী হচ্ছে ফেরাউন ফেরাউনের আগে আরো এরকম অনেক কাউম এসেছে যারা ইসলাম সম্পর্কে বিদ্বেষ পোষণ করেছে নবীর সঙ্গে দুশ্মনী করেছে আল্লাহ তালার সঙ্গে কুফরি করেছে এই দিনের দুশ্মনী কুফরি এই পৃথিবীতে নতুন নয় আল্লাহর দিনের সঙ্গে দুশ্মনী রসুল্লাহ অনুপস্থিতি তার উন্মতের সঙ্গে দুশ্মনী আজকের পৃথিবীতে নতুন নয় সকল জমানায় হয়েছে কোন সময় কাফেরদের পক্ষ থেকে হয়েছে কোন সময় মুসলিম নামধারীদের পক্ষ থেকেও এই রকম দিনের দুশ্মনী অব্যাহত থেকেছে দিনের বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র পৃথিবীতে চলেছে তারা এরকম অন্যায় অপকর্ম ক্রাইম করতে পৃথিবীতে বহু জাতি বহু ব্যক্তি বহু দল পৃথিবীতে এসেছে তারা তাদের প্রত্যেক জাতি প্রত্যেক কাউ তাদের এলাকায় তাদের নবীর সঙ্গে নাফরবানি করেছে বেআবী করেছে দুশ্মনি করেছে তখন তার আপনার রব তাদের সঙ্গে কি করেছেন তাদেরকে শক্ত ভাবে ধরেছেন আখাদা তার রানিশমেন্ট দেওয়ার জন্য আদাব দেওয়ার জন্য আপনার রব তাদেরকে শক্ত করে পাকড়াও করেছিলেন আদিম আুনিদাত আলিমা এমন আদাব এমন পানিশমেন্ট যেটা অনেক বড় শাস্তি অনেক বিশাল শাস্তি শক্ত শাস্তি এবং যন্ত্রণাদায় কঠিন পীড়াদায়ক শাস্তি তাদের উপরে এসেছে আগেও অনেক কম এসেছে তার মধ্যে একটা কমের কথা আল্লাহ তালা বলছেন সেটা হচ্ছে নুহা সালামের কর্মের কথা হে পৃথিবীর মানুষ তোমরা তোমাদের একটু গোড়ার দিকে যাও গোড়ার দিকে যাও নুহা উপরে করুহা আল্লাহ সাল্লামের সে কথা তো মনে আসছে সুরা আমাদের সামনে আসতেছে ওইখানে বিস্তারিত সুনবো নুহা আলাহিসাল্লামের সামনে সময় ওনার সময়ে কিভাবে ওনার প্রতি ইমান না এনে মহাপ্লাবন এসেছিল আর তোমাদেরকে নুহা আলহামের সঙ্গে ওনাদের অনুসারী যারা ছিলেন কি আমি সেই নৌকার মধ্যে উঠালাম বাঁচার জন্য সে নুয়া আলাইসালামের ঘটনা বহু আগে হয়েছে এখন আল্লাহ তালা রসুল্লাহামের সময় মানুষদেরকে লক্ষ্য করে বলে যে আমি তোমাদেরকে নামে নৌকায় উঠিয়েছিলাম কেন আল্লাহ তালা যে তোমরা তো নুয়ালাহাল নৌকায় উঠে বেঁচে গিয়েছিলা। তার মানে তোমাদের গোষ্ঠীর গোড়া কোথায় এখন নুহা আলাহ সাল্লাম জমানা যে কয়দিন মানুষ বেঁচে ছিল তাদের বংশধরিত এরা নাকি আর সব মানুষ কি হয়ে গেছে শেষ হয়ে গেছে তোমরা চিন্তা কর তোমরা নুহ সালামুহা আলহ সালামের সঙ্গে ইমান এনে বেঁচে থেকে আজকে তোমরা দুনিয়াতে আসা তোমাদের নসল আছে তোমরা আবার সেই সীমা লঙ্ঘন করো নৌকায় উঠে কাদেরকে বাঁচিয়েছিলাম তোমাদের পূর্বপুরুষদেরকেই যার ফলে তোমরা দুনিয়াতে আসতে পেরেছ এরপরেও তোমরা শিক্ষা গ্রহণ কর না হে মানুষ নবীদের সঙ্গে বেআবী কর নাফরমনি করো কুফরি কর আমি এই জন্য পৃথিবীতে আজাদ দেই কিছুদিন পর আবার মানুষদেরকে সুযোগ দেই যাতে করে এরকম মহাপ্লাবন বন্যা সুনামি ভূমিকম্প কমে কম কমে শাস্তি এগুলো মাঝে মধ্যে করে তোমাদের সবার জন্য ঘটে দেয়া উদুয়া ইয়া যারা দেখো নাই এই সমস্ত কাহিনী শুনেছ ইতিহাস পড়েছ জমানা কথা পূর্ব জমানার কথা তোমাদেরকে অনেকেই বলেছেন এগুলা শুনে শুনে তোমরা অন্তত কানগুলো দিয়ে শুনে তোমরা সতর্ক হও না আমরা বাড়াবাড়ি করবো না করলে আমরা ধ্বংস হয়ে যাবো এই জন্য বাকিরা শিক্ষা গ্রহণ করে তোমরা তো মনে হয় শিক্ষা গ্রহণ করছো না এগুলো কিছু একজাম্পল আল্লাহতালা দেখালেন পৃথিবীতে কিভাবে ছোট ছোট কেয়ামত এসে অস্বীকারীদের উপরে কাফ্রেদের উপরে আভাব এসেছিল এখন আল্লাহ তালা বলছেন শোনো আমি যে কে কথা বলছি বড় কে আমত এটা হবে এই মক্কার কাফেরা তোমরা মানো না আখেরা হবে কিভাবে হবে কে আমাদের কিছু সিন কিছু দৃশ্য বলে আল্লাহ তালা বলছেন জোনাকি হাউস অব শাওরিজ অ্যান্ড সুইটস এর পক্ষ থেকে আমাদের অগণিত ক্রেতা ও গ্রাহকদের জানায় আন্তরিক শুভেচ্ছা আমাদের রয়েছে জামদানি কাতান, সিল্ক জর্জেট সহ নানা ধরনের শাড়ি বিপুল সমাহার এখানে আপনি আরও পাচ্ছেন সেলওয়ার কামিজ সুই পিস বোরখা সহ বিভিন্ন বয়সের ক্রেতাদের জন্য আকর্ষণীয় পোশাক এছাড়াও রয়েছে লেটেস্ট মডেলের এক্সক্লুসিভ জুয়েলারি সামগ্রী জোনাকি হাউস অফ শাওজ সুইটস ওয়ান থার্টি ফোর লন্ডন ই ফোরটিন শোন যখন সিংগার মধ্যে ফু দেওয়া হবে এমন একটা জোরে ফুঁক দেওয়া হবে একটা ফুঁই যথেষ্ট সারা দুনিয়াকে লন্ডভন্ড করে দিতে সারা দুনিয়া সারা বিশ্ব সারা সৃষ্টি যত গ্রহ নক্ষত্র এই সারা সৃষ্টির মধ্যে আছে সবগুলো ধ্বংস হওয়ার জন্য একটা সিংগায় ফু যথেষ্ট ক্যামত আসার জন্য যে ফেরেস্তা নিয়োজিত আছেন ওনার নাম কি ইসরাফিল আলহি সালাম তা ওনার মুখে এখন সিংহা এভাবে ধরা আছে আর তিনি বাতাস মুখে ঢুকাইয়ে ফেলছেন হাদিসে এসেছে তিনি বাতাস মুখে ঢুকাই রাখছেন করে ফু রেডি থেকে তিনি অপেক্ষা করছেন কত হাজার বছর থেকে রেডি হয়ে আছে। একটি ফু মাত্র সেই ফুটা এত যথেষ্ট হবে ওই ফুয়ের সঙ্গে ওই আওয়াজের সঙ্গে সারা দুনিয়ায় প্রচন্ড বিস্ফোরণ ঘটবে বিশাল বিস্ফোরণ ঘটবে এই বিস্ফোরণে এই পৃথিবীর পাহাড় গুলো চূর্ণ বিচূর্ণ শুধু হবে না গ্রহ নক্ষত্র তারা যতগুলো আছে। এ সবগুলো চুরমার হয়ে যাবে এই নবমন্ডলে যত গ্রহ নক্ষত্র আছে। কত গ্রহ নক্ষত্র আছে কতগুলো আছে এই পৃথিবী চেয়ে অনেক বড় বড় নক্ষত্র আছে আমরা পৃথিবীর যে নক্ষত্র আছে এই পৃথিবীটার যে সাইজ আছে এই সাইজের থেকে অনেক আকাশের মধ্যে যে অনেক তারা আছে গ্রহ নক্ষত্র আছে এগুলা পৃথিবীর থেকে অনেক বড় সূর্য পৃথিবীর থেকে কতগুণ বড় হ্যাঁ কারো মনে নাই তার লক্ষ গুণ বড় সামথিং এরকমই বোধ এখন তারা বলছে আহ যে গত কয়েক দিন আগে আরেকটি নক্ষত্র আবিষ্কার করেছে পৃথিবীর মানুষ এটার সাইজ বললো সূর্য থেকে একশো গুণ বড় একশো গুণ বড় না সরি তিনশো গুণ বড় এটা দেখে এত হিসাব তো মনে থাকে না ৩২০ বিশ গুণ বড় আর একটি নতুন নক্ষত্র আবিষ্কার করেছে পৃথিবীর মানুষ কয়েকদিন আগে জানি কয়েকদিন আগে এই পাঁচ সাত দিন বা এক সপ্তাহ আগে বলে যে এটা সূর্য থেকে তিনশো গুণ বড় তিনশো বিশ গুণ বড় সূর্য থেকে আর সূর্য এই পৃথিবী থেকে লক্ষ গুণ বড় এবারে অঙ্ক করেন ওই নক্ষত্রটা পৃথিবী থেকে কত গুণ বড় হিসাব করলে মিসা হয়ে যাবে এতগুলো আছে সবগুলো ফিট করে দেওয়া আছে একটা সঙ্গে একটা আবার ফিট কানেক্টেড এমন ভাবে আসে একটা এদিকে বেশি যাবে না ওদিকে কম যাবে না সবগুলো আবার ঘুরে প্রত্যেকটি নিজস্ব কক্ষপাতে ঘুরতে থাকে এই জন্য ঘুরে দেখেই আপনি দেখেন শীতকালে সূর্য অনেক উত্তরে চলে আসে গরমকালে একটু দক্ষিণে চলে যায় তাই না তো সূর্য যায় না পৃথিবী যায় কিছু কারণ প্রত্যেকে লাগে না হ্যাঁ সূর্য চন্দ্রকে জাগা দখল করে না চন্দ্র সূর্য জাগা দখল করে না একটা নিজস্ব প্রোগ্রাম করে দিয়েছেন আল্লাহ তালা সেখানে ঘুরে সার্ভিস করে কিন্তু যখন কেমত হবে একটা সিংহায় ফুক দেওয়া হবে ও হোমেলা তিল আরো দু তখন জমিনকে এবং আকাশ নক্ষত্র পাহাড় পর্বত সব কিছু একটা একটা সঙ্গে এমন জোরে ধাক্কা খাবে ফাদুক বড় জোরে সংঘর্ষ হয়ে বিস্ফোরণ এমন জোরে হবে এক ধাক্কায় সব চুরমার হয়ে যাবে সব চুরমার হয়ে যাবে কিরকম চুরমার হয়ে যায় সব বিস্ফোরণ ঘটলে বিস্ফোরণ ঘটলে কেমন চুরমার হয়ে দেখছেন আমেরিকান টুইন টাওয়ার যেমনি ঘটাইছে কে ঘটেছে কেমনি ঘটাইছে কোন ষড়যন্ত্র এর পিছনে আছে এগুলো বলার সময় নাই আল্লাহ তালা যে সমস্ত জালিমরা ঘটাইছে তাদেরকে আল্লাহ তালা ধরাই দেন এই যখন বিস্ফোরণ ঘটলো বিশাল পাহাড় মত বিল্ডিং কত তালা দাঁড়িয়েছিল দেড়শো তালা না একশো পঞ্চাশ তালার মতো দশ একশো ষাট এই দুইটা কি হয়ে গেল আপনারা দেখলেন টেলিভিশনে মনে যেন পাউডারের মতো গুঁড়া হয়ে একদম ধসে গেল তো মানুষের বিস্ফোরণ যদি এত পাওয়ারফুল হয় আল্লাহ তালার কে বিস্ফোরণ যেটা ইসরাফিলামের শৃঙ্গা দিয়ে হবে সেটা কিরকম পাওয়ার হবে অসম্ভব মনে হয় কিছু কিছুতেই না বড় এক দখন বিস্ফোরণ ঘটে যাবে একটার সঙ্গে একটা সংঘর্ষ লেগে ফাইয়াঈদ ওয়াকাতিল সেদিন মহা ঘটনা ঘটেই যাবে ওই মহা কে আমত হয়ে যাবে সেদিন কেমত হয়েই যাবে আর সেই কেয়ামতটাই হলো আখেরাতের শুরুর আগের ঘটনা সেদিন আকাশ চূর্ণ বিচূর্ণ বিদীর্ণ হয়ে যাবে তার অস্তিত্ব আর বাকি থাকবে না এই দুনিয়া চূর্ণ বিচূর্ণ সব হয়ে যাবে তা অস্তিত্ব নাই হয়ে যাবে আকাশের মধ্যে এত সুন্দর মজবুত আকাশ এত গ্রহ নক্ষত্র সবকিছু চুরমার হয়ে যাবে সব কিছু খুলে যাবে আর কোন কিছু আর এই আকাশের একটা সাউনির মতো দেখা যায় আকাশের একটা স্বাদের মতো দেখা যায় যে এগুলা দেখা যাবে না সব উঠে যাবে কে আমাদের খালি ময়দানে আপনার মাথার উপরে এরকম আকাশ বলতে আর কিছু দেখবেন না সব খোলা এখন তো আমাদের আকাশটা একটা বিরাট স্বাদের মতো ঢেকে আছে তাই না আকাশের উপরে কি আছে আমরা কিছু আর তার পাই না শূন্য মহাশূন্য আছে মহাশূন্য যেটা বলে সেটা আকাশের নিচে বিজ্ঞানীরা বলে আকাশের উপরে কি আছে সেটা তাদের খবরই নাই হ্যাঁ এগুলো সব শেষ হয়ে যাবে সব সবকিছুর উপরে সাত আসমান সব সবকিছুর উপরে কি আছে আল্লাহ তালার আড়স আছে সব সবকিছুর উপরে সেই আরসকে দেখতে পাবে জমিন থেকে আল্লাহ আর এই সমস্ত জমিন শেষ হয়ে যাবে খাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে তখন আরস আল্লাহর ওই জায়গার থেকে ওই জমিনের মধ্যে চলে আসবে বিচার বিচার হিসাব নিকাশ করার জন্য এই হলো দৃশ্য ইহা চতুর্দিকে শুধু আল্লাহ ফেরেস্তা দেখা যাবে উপরে শূন্য মহাশূন্য মহাশূন্যের পেছনে কিছু থাকলে শুধু আল্লাহ তালার ফেরত তার দেখা যাবে আর কোন আসমান সাত আসমান কিছু নাই কোন গ্রহ নাই কোন নক্ষত্র নাই এই জমিন চেঞ্জ হয়ে গিয়ে নতুন জমিন হয়ে গেছে হাসন ময়দান উপরে শুধুমাত্র আল্লাহ তালার আড়স আছে আর আল্লাহর আড়স কাঁদে করে নিয়ে আসতেছে আটজন মাত্র আল্লা ফেরা ক্যারি করবেন কোন কোন তফসির এসেছে যে এই আটজন ফেরিস্তা গুলোর আটটা সারি হবে আর কোন কোন জায়গায় সব ভাবে এসেছে মাত্র আটজন ফেরিস্তা এই আল্লাহ তালার আড়সকে কাঁদে করে নিয়ে আসবে আটজন ফেরিস্তা আল্লাহ করবে এত বড় আড়স বহন করবে আজজন ফেরিস্তা তাদের সাইজ কিরকম হতে পারে চিন্তা করেন সে বিষয়ে হাজি এসেছে রসুল বলেছেন তিরমিদি এবং আমাকে আল্লাহ পারমিশন দিয়েছেন এই যে আটজন ফেরেস্তা আল্লাহ তালার আড়স কে ক্যারি করবেন তাদের সাইজ কেমন হবে তোমাদেরকে একটু ইঙ্গিত দিতে আল্লাহ তালা আমাকে পারমিশন দিয়েছেন একটুখানি একটুখানি ধারণা দিতে তোমাদেরকে এখান থেকে কাঁদের দূরত্ব কদ্দুর কয় সেন্টিমিটার হবে তাদের ফেরস তাদের এক একজনের ওই যারা এই ক্যারি করবেন এই কানের এই লতা থেকে এই অংশ থেকে কাঁধ পর্যন্ত এই কাঁধ পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাপ্তি হচ্ছে সাতশত বছরের রাস্তা এখান থেকে এখান পর্যন্ত সাতশ বছরের রাস্তার মত লম্বা এত বড় তাদের বডির সাইজ কদূর হবে এবার চিন্তা করে দেখেন আল্লাহ তালা সব এই জন্য বলতেছেন যে এত বিশাল রব্বুল আল মিনের অস্তিত্ব তার আরসের অস্তিত্ব তার আরসকে যারা ক্যারি করবে এ সমস্ত তাদের অস্তিত্ব সেই মহাশক্তিশালী আল্লাহ তালা সঙ্গে যদি আজকের মানুষ দুশ্মনী করে অবাধ্য হয় সে আল্লাহর দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেই মানুষ কত বড় ক্রাইম করে চিন্তা করে দেখেছে সে মানুষ নিজের কত বড় ক্ষতি করে কি স্পর্ধা দেখায় তার শাস্তি না হয়ে কি হওয়া এই জন্য সেদিনকার এই সিনগুলো আল্লাহ আমাদেরকে তুলে ধুলেন সাবধান করার জন্য আল্লাহর সঙ্গে করতে দুধান আল্লাহর অবাধ্য হতে সাবধান সেদিন তোমাদেরকে পেশ করা হবে তোমাদের সকল আমল ওজন করা হবে সবকিছু তোমাদেরকে আমল নামা দিয়ে দেওয়া হবে কোন আমল বাকি থাকবে না সেই দিন তোমাদের হিসাব নিকাশ নেওয়ার জন্য আল্লাহ আসবেন কাজে তুমি চিন্তা করে দেখো তোমার আমল কি হবে তুমি চলবা আল্লাহ মেনে চলবা না আল্লাহ তাল্লাহ অবাধ্য হবা দুশ্মনী করবা এই দিনের কথা যেদিন আল্লাহ সামনে আমাদেরকে পেশ করা হবে আমাদের আমলগুলোকে আমাদের সামনে পেশ করা হবে সেদিন কি উপায় হবে এই বিষয় নিয়ে অমর রাজি আল্লাহ আনহু নিজে সতর্ক ছিলেন এবং লোকদেরকে সতর্ক করেছেন তিনি বলেছেন একটি হাজিসি এসেছে হে মানুষ আন হাফুব নিজের আমল নামার হিসাব এখনই নেও আত্মসমালোচনা কর এই যে হিসাব করা বসে বসে তোমার আমল কেমন হলো অতীত দিনের আমল গুলো কি নিয়ে আল্লাহর কাছে যাচ্ছ তুমি কি আমল নামার ডান হাতে পাবা না বাম হাতে পাবা একটু হিসাব করো বসে বসে একটুখানি ব্যালেন্স করে দেখো মনে মনে হিসাব কর তোমার আমলকে ওজন করার আগে নিজে নিজের আমলটা ওজন করে দেখো ফাইনাহ হিসাবান এরকম যদি করতে পারো মাঝে মধ্যে তুমি নিজের আমলকে নিয়ে চিন্তা করো হিসাব করো আত্মসমালোচনা কর তাহলে তোমার কালকে হিসাব দেওয়াটা একটু সহজ হতে পারে আকবার তুমি রেডি হয়ে হয়ে যাও যাও তোমার নিজের কি সুন্দর আমল নিয়ে তোমার সামনে পেশ করা হবে কত সুন্দর করে তোমাকে আল্লাহ সামনে হাজির করা হবে তার জন্য একটুখানি প্রিপারেশন আজকে নিয়ে নাও এই কথা তিনি ওয়াজ করতেন বলতেন আর বলতেন আর সেদিন এভাবেই তোমাকে হবে কোনো কিছুই লুকিয়ে থাকবে না কোনো জিনিসকে লুকিয়ে হাইড করা যাবে না আজকে পৃথিবীর মানুষ অনেক অন্যায়কে লুকিয়ে ফেলে অনেক অন্যায়কে অস্বীকার করে চোর তার চুরি করা ধরা পড়ে কোনো দিন চায় না লুকিয়ে ফেলে ডাকা তার ডাকাতিকে লুকানোর চেষ্টা করে যে সুদ খায় ঘুষ খায় অনেক সময় লুকানোর চেষ্টা করে যে মানুষকে জুলুম করে অনেক সময় ধরা না পড়ার চেষ্টা করে ক্রিমিনাল ক্রাইম করে লুকানোর চেষ্টা করে অনেক কিছু আমাদের নিজেদের জীবনে কতগুনা করেছি আল্লাহ তালা মাফ করুন আমরা লুকানোর চেষ্টা করেছি কিন্তু সেদিন কোনো কিছুই লুকানো থাকবে না সুর আল কাহি আল্লাহ তালা কি বলেছেন সেদিন যখন আমল নামা তাদের হাতে দেওয়া হবে সব সবকিছু ছোট কাফেররা বড়া নেই বদ আমলের লিস্ট ফিরিস্তি দেখে হেভি বদ আমল দেখে অস্থির হয়ে যাবে হতাশ হয়ে যাবে হাহাকার শুরু করে দেবে হাই আফসুস কেমন কিতাব আল্লাহ তালা দিলেন এমন আমল নামা দিলেন এমন রেকর্ড করা হয়েছে যা তাদের কর্ম জীবনে আমল করেছে সে সকল কর্ম সেখানে তারা দেখতে পাবে হাজির আছে লেখা আছে প্রেজেন্ট করা আছে ওলা আপনার রব জুলুম করে কারকে বদ আমলের উল্টা পাল্টা দেওয়ার ব্যবস্থা করে দেননি সেখানে দেখতে পাবে এমন এক কঠিন সময় চলে আসবে সময়ের জন্য আমরা কি রেডি হয়েছি। আমরা কি চিন্তা করি আর সে কথা আল্লাহ তালা এখনো শেষ করেননি তিনি বলছেন যখন এই আমল নামা দেখবে নে তার আমল নামা দেখে কিরকম খুশি হবে খুশিতে সে তখন আত্মহারা হয়ে যাবে আর গুনাগার এই তার আমল নামা বাম হাতে যখন পাবে ডান হাতে না পে তখন সে কিরকম হতাশ হবে অসহায় হয়ে যাবে কিরকম হাই আফসুস করতে থাকবে এদের কথা আল্লাহ বিস্তারিত বলেছেন পরবর্তী অংশের মধ্যে ইনশাল আল্লাহ তালা তৌফিক দিলে আমরা আগামী সপ্তাহে সেটা শোনার চেষ্টা করব আজকে আমরা এখানে শেষ করি ইনশাল্লাহ আগামী সপ্তাহে সুরা আলহাক উনিশ নম্বর আয় থেকে তফসিল হবে বেমিল্লা الحمد لله رب العالمين ولا عقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك اللهم اهدنا في من هديت وعافنا في من عفيت وتولنا في من توليت وبارك لنا في من عطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك وإنه لا يذل من وليت ولا يعز من عديت تبارك ربنا وتعليت نستغفرك ونتوب إليك ربنا تقبل منا إنك أنت السمعي ومعليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا رحمة الله ورحيم السلام عليكم ورحمة الله وبركاته